যে ব্যক্তি মিথ্যা কসম গাদবান যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এই অবস্থায় যে আল্লাহ তার প্রতি ক্রধান্বিত থাকবেন রাগান্বিত থাকবেন আর এ ব্যাপারেই এরই সত্যায়ন অবতীর্ণ হয়েছে আল্লাহর যারা আল্লা অঙ্গীকার এবং তার কসম দ্বারা সামান্য মূল্য ভক্ষণ করবে আল্লাহ তালা কে দিকে তাদের দিকে তাকিয়ে দেখবেন তাদেরকে কথা বলবেন না আর তাদের জন্য হবে কঠিন শাস্তি সুতরাং বুঝতেই পারছেন যে কসম খেয়ে পণ্য বিক্রয় করা সেই কসম খেয়ে পণ্য বিক্রয় করে লাভ যদি হয় সেই লাভ হালাল নয় বলেছেন ইয়া কুম রসুল ব্যবসাতে বেশি বেশি কসম খাওয়া থেকে দূরে থাকো না হুই না কারণ কসম খেয়ে মাল বিক্রয় করলে মাল খুব কাটে মাল কাটানো যায় কিন্তু মাল কাটিয়ে যে লাভটা হয়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 তোমার মাল নেই ধন নেই তোমার অহংকার কিসে গরিব আবার অহংকারী এই জন্য তার পাপ হলো অহংকার অহংকার তো পাপ বটেই যার অহংকার থাকবে সে যাবে না কিন্তু হয়ে যদি অহংকার করো তাহলে আল্লাহ দেখবেন না আর এমন এক ব্যক্তি যে তার ব্যবসার পণ্য কসম ছাড়া বিক্রি করে না কসম ছাড়া করে না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 আল্লাহর কসম এটা এত কেনার সময় বেচার সময় কথায় কথায় কসম খায় আল্লাহ তালা এই রকম মানুষকে ঘৃণা করেন ওয়াল ফাতাল মুখতাল আর এমন যুবক যে অহংকারী ওয় শুজ আর বৃদ্ধ ব্যবচারী আল্লাহ তাকে ঘৃণা করেন অল ইমামুল জায়ের আর জালেম বাদশাহ অত্যাচারী শাসক আল্লাহ তালা তাকে ঘৃণা করেন রসুল্লাহআসাল্লাম আরো বলেছেন মানিক তাত হক্রিম মুসলিমি যে ব্যক্তি নিজের কসম দ্বারা মুসলিম ভাইয়ের মাল হরফ করে নেয় ফাঁকাত আউজালাহ সে নিজের জন্য জাহান্নামকে ওয়াজেব করে নেয় ও হারা আলাই হিল জন্নাতা আর নিজের জন্য জান্নাতকে হারাম করে নেয় কালু ওয়াইন কানা সয়ানসুল আল্লাহ যদিও তা সামান্য কিছু হয় হে আল্লাহ রসুল তখন তিনি বললেন ওয়াইন কানা কাদি বা যদিও তা পিল্লুর একটা ডাল হয় পিল্লু গাছে ডাল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 श्स में पण्य क्रय अने के धोकाओ खाएर व्यवसायी स्वल्प पार्थिव्यवर आल्लर नाम के मिथ्या व्यवहार करे निजेद आखिरत बर्बाद करता निश्चय हराम व्यवसाय व्यवसा चले माल काटे लाभ हो बटे कि बरकत निश्चिन्ह जाए से ही लाभ को बरकत था रसुल्लाम আল্লাফু মুনাফে হাদিস যেখানে বলছেন যে রসুল মাল বা পণ্য চালু করে কসম খেয়ে বিক্রি করলে পণ্য চালু করে কিন্তু বরকত নিশ্চিন্ন করে যে লাভ হবে সেই লাভের বরকত নিশ্চিহ্ন হয়ে যাবে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আরো বলছেন আবু জারের হাদিস আগের হাদিসের মতোই তিন ব্যক্তির দিকে আল্লাহ তালা তাকিয়ে দেখবেন না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 এক শ্রেণীর মানুষ অহংকারের সাথে পড়ে আর এক শ্রেণীর মানুষ বিনা অহংকারে পড়ে দুই শ্রেণীর মানুষের দুই রকম শাস্তি যে বিনা অহংকারে পড়ে আল্লাহতালা তার সেই অংশটাকে জাহার নামে পোড়াবেন যে অংশটুকু নিচে কাপড় ঝুলছে তার মানে গাঁটের নিচে যতটুকু অংশ গাঁট এটা যদি গাঁটের নিচে যতটুকু অংশ কাপড় ঝুলবে ততটুকু অংশ জাহান নামে পুরবে তাই না অসুবিধা নেই সামান্য তো এরকম নাকি জাহান নামের আগুন তাতে অসুবিধা নেই প্রিয় দর্শক মন্ডলী বাকি কথা পরে বলছি কাছে থাকুন সাথে থাকুন সামান্য বিরতির পর। পরাইকুম আহমতুল আমি মোহাম্মদ হাশিফ মাদানি আর আপনারা দেখছেন বাংলা আল্লাহ কালাম ওর আন বুঝতে চান আন বুঝতে হলে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 ज्ञान रखा जरूरी जानते हुम कुरान और इसलामी आदर्श आज रत साढ़े आठ टाइम पुनः सम्प्रचार सकाल सतटदेश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 मुनी बिन सिनान मुमिन व्यक्तर बोमिन कर् मंगलमयम वैशिष्ट्यारच्छलता उर्जित हमेशा कृतज्ञता प्रकाश कर তার উপর কোনো বিপদ নেমে এলে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর সেহী মুসলিম চতুর্থ খণ্ড মন গড়ানো অধ্যায় হাদিশ সংখ্যা সাত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 যে দান দিয়ে স্মরণ করিয়ে দেয় বলে বেড়ায় তার মানে নিজের এটা গর্বটা প্রচার করে বেড়ায় দান দিয়ে যে দিয়েছি দিয়েছি বলে বেড়ায় তাতে কি হয় দানের স্বাবটা নষ্ট হয়ে যায় আর তিন নম্বর হলো যে মিথ্যা কসম খেয়ে নিজের মাল কাটায় যে ব্যবসায়ী মিথ্যা কসম খেয়ে নিজের পণ্য কাটায় আল্লাহ তালা তার দিকে তাকিয়ে দেখবেন না যা এক বেদুইন আল্লাহ নবী সাল্লামের কাছে এসে প্রশ্ন করলো ইয়া রাসুল আল্লাহ মাল কাবায়ের কাবিরা গুনা কি কাবিরা গুনা কি কাল বিল্লাহ আল্লাহর সঙ্গে করা আখবরুল কাবায়ের তাই না সবচেয়ে বড় কাবিরা মাজা বলেন তারপর কি হে আল্লাহ রসুল রসুল্লা সাল্লাম বলেন মা বাপের অবাধ্য হওয়া মা বাপের অবাধ্য হওয়া কাবিরা গুণা কি বিষয়ে হালাল বিষয়ে হারাম বিষয়ে অবাধ্য হলে সমস্যা নাই মা বাপ আপনাকে হারাম আদেশ করছে মানবেন না কিন্তু যদি হালাল বাবিরা গুণা হবে যে ব্যক্তি কোনো এমন বিষয়ে জেনে শুনে মিথ্যা কসম খেলো যে বিষয়ে কাপড় অথবা গুণা হনবার্য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 আবু সাইদ খুদ্ তারপরে আবার সে বিক্রি করলার্তু জালিক্লাহ আমি এই কথা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম তিনি বলেন বা আেরাতিয়া সে কসম করে বললো না তিন দরাহমে বেজবো না তারপরে আবার সে তার কমে বিক্রি করলো এ কথা আল্লাহ রসুলকে বলা হলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন সে তার বদলে দুনিয়াকে বিক্রি আখের বদলেই পাচ্ছেন যে কসম খাওয়া কসমকে এবং কসমের মান রক্ষা না করা এর ফলে দুনিয়া কেনা হয় কিসের বদলে আখের বদলে আর এটা নিশ্চয়ই খারাপ সবাই জানে এটা হারাম অতএব ব্যবসায়ীদের উচিত এই সিনির হারাম থেকে দূরে থাকা আর দ্বিতীয় গুণা হলো যার নামে পুরানো হবে বিনা অহংকার যদি পড়ে এমন আমার প্রশ্ন হলো যে অনেক নমাজিকে দেখা যায় যে নমাজের সময় ফুল হাতের জামা গুটে নেয় কিংবা গিটে নিজে কাপড় থাকলে সেটাকে দমড়ে নেয়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 কারোর সামনে যদি বই থাকে এ দেখো বই ছুঁয়ে বলছি কারো যদি খাবার থাকে বা লক্ষ্মী ছুঁয়ে বলছি লক্ষ্মী লক্ষ্মী কাদের ওদের আমাদের ঘরে ডেকে নিয়ে এসে আমরা খাবারকে হাত দিয়ে বলি লক্ষ্মী ছুঁয়ে বলছি কার নামে কসম খায় গায় রোল্লার নামে কসম খায় এইভাবে বিভিন্ন কসম যদি খায় তাহলে বুঝতেই পাচ্ছেন গোদের ওপরে বিস্ফোরা এক তো হারাম কসম খরা এমনিই হারাম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 বা আমিনাম আলাইকুম আসসালাম আমার প্রশ্নটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি হারামের টাকা মসজিদে দান করে বা ওয়ার হারামের টাকা দিয়ে মসজিদ তৈরি হয়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 হারাম টাকাতে মসজিদ বানানো হয় না জায়জ না আর কবুলও হবে না সে যে দানটা করেছে আল্লাহর কাছে কবুল হয়নি আল্লাহর মসজিদে টাকা দিতে হলে পড়ে হালাল টাকা এবং পকেটের টাকা জাকাতো দেওয়া যাবে না মসজিদে জাকাতো দেওয়া যাবে না হালাল টাকা নিজের পকেটের টাকা নিজের কামাইয়ের টাকা দিতে হবে তবেই আপনার মসজিদ হবে আল্লাহ তাল্লাহ আমাদেরকে তো ফিক দেন আল্লাহ আমিনবীন মোহাম্মী ওসহবিহি আজমাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি lo পথ প্রদর্শক আলকর আনুল কি করেছে মানব জাতির দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन करना देखियत बृहस्पति साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश मैरेज और डिवर्सिंग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 ইস ইউর জয়েন্ট ডক্টর জাকির নায়ক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী আজ রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি